ছেলেকে ফিরিয়ে এনে ওদের ওরা ওদের মনোমতো করবে কী জানে কী হবে আমরা ভাববার কি বৌবাই কখন আর ওদের মনোমতো হবে না হ্যাঁ পথটা ভুল নিল আমার বিবেচনায় খুবই ভুল পথ নিল কিন্তু মনের মধ্যে ওই ওর হৃদয়ের মধ্যে মনুষ্যত্ব পাখা মেললো বুড়ি বলে হ্যাঁ অন্য মানুষদের জন্য ওর মন পুরলো ভগবানের দেওয়া জীবনটাকে ও অচল রেজগির মতো নষ্ট করলো না বলো কি জানি আর যদি নষ্ট করেও থাকে মাগায় হাত দেওয়ার দরকার নেই আমি বললাম কাক পক্ষীয় পাবে না কে জানতো ঘটনা এমন পথ নেবে ও যখন শুনবে মা আমার মরে করছি কেঁদে বুড়ো একটু তাকে বলে ইচ্ছে করছে সত্যি মনে করে দেখো দেখি বেশ কিছু বছর ধর থেকে আমাদের আর বেঁচে থাকার কি কোনো মানে আছে অনেক দিন থেকেই আমরা তার আমাদের কেউ ভালোবাসে না আমরাও বোধ করে কাউকে ভালোবাসতাম না বোধ করি যবে থেকে ওদের খাওয়া দাওয়া চাল চলন সবকিছু পরিবর্তন হতে লাগলো তবে থেকে সত্যি বুঝি ভিতরে তার বুড়ো বলে মত পথ আদা আদা হলে কি ভালোবাসাও আলগা হয়ে হয় বুড়ি বলে হওয়ার কথা না তবু বোধ করি হয় জানোয়ার না মানুষ তো বুদ্ধি বলে যেন পেঁথিয়ে পেঁচিয়ে ওঠে ভালো ভালোমন্দ বিচার করতে বসে ভালোবাসায় মরচে ধরে যায় তাই বলে মানুষ ভালো মন্দ বিচার করবে না নিশ্চয় করবে আর মজা দেখো ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসে থাকলাম বিশ্বাসঘাতকতাই করলাম না আবার একটু চুপ বলে আমরা জীবনে কি করেছি ভালো করে জানি না বলে মানে ভেবে দেখো বুবাইয়ের কথায় সন্দেহ জাগেনি মনে যা যা করে জীবনে সব ঠিক হয়েছে কি না কিনা হ্যাঁ পার্থ বিপ্লব এরা যা করছে তাও ভালো বলে মনে মেনে নিতে পারেনি কোনোদিন আবার ধরো বুবাই এরা যা করছে তাও মেনে নিতে পাচ্ছি না তাহলে অঙ্ক কষে কি হল বুড়ি বলে খালিস ছন্দ ধন্দ নিয়ে বেঁচে থাক নিজেরা তো আর কোনোদিন কিছু করতে পারবে না বুড়ি বলে হ্যাঁ বুড়ো জ্বর বুদ্ধিটাকে নিয়ে খালি বিশ্বাসঘাত কথা বুড়ো বলে তাহানি কি দাঁড়াল আমাদের ফুরিয়ে যাওয়াই ভালো না এখনো সুন্দর না না না চলো বুড়ো বলে চলো ঘরে গিয়ে বুবাইয়ের নামে একটা চিঠি লিখে রাখি অহর হাতে দিয়ে যাই বলবো দূরে সাইরেনের আওয়াজ শঙ্খ ঘন্টার আওয়াজ হঠাৎ বেজে ওঠে স্বদেশ দৌড়ে ঢকে রত্ন রত্ন কোথায় বান আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বান রত্ন বলে সে কি সর্বনাশ তুমি ওপরে উঠে এসো বলে বাবা দরজাটা যেন ধাক্কা দিচ্ছে আপনারা উঠে আসুন বলে ওর উপরে দরজা বন্ধ করে দেয় দরজার মধ্যে দিয়ে চলে যায় বৃদ্ধ বৃদ্ধা পেছন দিকের মঞ্চের সামনে এগিয়ে আসি। বুড়ি বলে ভগবান সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে বুড়ো বলে হ্যাঁ নিজে নিজে গলায় দড়ে দিতে কষ্ট হতো বুড়ি বলে আমার ভয় করছিল দড়িটা দেখে না না। খালি আমাদের শেষ কথাটা বোবাইকে জানানো হলো না হল না রাস্তায় কত কথায় তো হারিয়ে যায় আমরা তো সামান্য প্রাণী বুড়ি বলে চলো রাস্তায় বেরিয়ে পড়ি তার আগে এসো এই দিয়ে আমাদের হাত পা গুলো একসঙ্গে কষে বেঁধে নি দেখে খুব সম্ভব কারণ আনন্দবাজারে দেখেছি বলে মনে হচ্ছে বুড়ো বুড়ি কোনো ওই রকম ভাবে এই রকম জ্বালায় করে সুসাইড করেছে তখন বেরোতো না বুড়ো মরলে বুড়ি মরলে হাট ফেল করলে কাগজে বেরোতো বড় করে না। তখন থেকে ভেবেছিলাম লিখব তারপরে তো কতদিন আসা ও না. নকশাল মুভমেন্ট শুরু অনেক কিছু হওয়ার পর একদিন আমি লিখত তার জন্য মানে আমার সম্বাদ ছিল ওইটুকি একসঙ্গে বেঁধে যে মরে ওই বানের জল এলো আর সেই বেঁধে পাওয়া গেলে ওখানে ওখানে জলে ওরা মানে এগুলো আমি বুঝতেই পারছি না আজ থেকে বাইশ বছর আগের কথা আমার যথাযথ মনে নেই কিন্তু এটা আমাকে বুঝে নেই কিরম ভাবে বেঁধেছিল মোট কথা দড়ি দিয়ে ওদের পাওয়া গেল আমি তো লেখক ছিলাম না আমি তো বললাম একষট্টি সালে প্রথম বলিনিটা কতক্ষণ লাগে দু ঘন্টা না একজনটা করেছে ব্যারাকপুর একজনটা করেছে দু ঘন্টা লাগে না না আমি কি করবো আমার সাথে এই বয়স আমার বয়সের লোক নিয়ে করবো হ্যাঁ বুড়ো পাচ্ছি আমি এমন ভাবে ঢুকতেও পারি এটা। এটাও জয়বান নাটক যে সন্ধ্যা তারাও বিলেতে আছে একটা ছেলে মারা গেল আবার একটা ছেলে এলো ওরা অপেক্ষা করে বসে আছে আসবে একটু খেতে দেবে কিছু করবে ওরা বলছে না আমার বউ কেও এনেছে আমেরিকান ও সকালে ফিরে চলে যায় ওরা ভাবে মানে সেটা ওরা ওই দুধের মধ্যে গলিগুলো অনেকগুলো গলি দিয়ে যাচ্ছে আর তারপরে দুধটা খাচ্ছে খেয়ে যেরকম মানে ওইটা বোধহয় নাটকে ক্লিয়ার নয় ওটা একটা গল্প চাচ্ছি মানে একটা প্রবন্ধ লেখার মনে নেই কিচ্ছু না তখন আমি ভীষণ মানে ইয়ে ছিল আমার পারছিলাম না লিখতে তো হয়তো সেভেন্টি টু দেওয়া একদম ছেলে রাখি এই প্রহর শেষে অনেক বুড়ো বুড়ির গপ্প তো শুনে আমি নিজে বুড়ি হতে চলেছি চলেছে না হয়েছে। আমাদের একটা কাজ করতে হয় বলে একটু ওই লোক বলে আমি যে কটা নাটক লিখেছি আমার তো সবসময় মনে পড়ে যে রকম ভাবে হবে কথা দিয়ে বেড়ে বেড়ে দিকের দরজা দিকে দরজা সব মাথায় রেখে করতে হয় কি কি নাটক আছে তৃপ্তিদের আচ্ছা আর একটা কে বাঁচে কে বাঁচে চারটা বলল চারটে আর বিদ্রোহিনী বিদ্রোহিনী পাঁচ মনে পড়তো না এখন কারণ আমার লেখার কাজ না বলে আমার মনে পড়ে না আমি জানি না তা এটাও ওই একটা উপহার বলে একটা বার করছো শেষকালে হঠাৎ আছে অসুখ করে গেল। অশোকের অসুখ করে গেল তখন আমরা কি করবো মানাই না আর কোনো তখন বললাম আমার মত লোকে নিয়ে আমি কুমার টুমার যাতে করতে পারি তখন সাত দিনে আমাকে সুতরাং লিখতে হলো মানে সেটা মানে আমি গর্ব করার জন্য বলছি না মানে তখন ওই যে সব থাকে না আমাদের কমিটমেন্ট আছে দিল্লির কমিটমেন্ট এটা ওটা করতেই হবে নাটক ডেট বুট করা হয়ে গেছে মুখ করা হয়েছে সেই জন্যই সে কোনো আমাদের লিখে কোনো আমাদের রিহার্সাল দিয়ে করা হলো সেটা অনেক সেটা অনেক দায় ফুলে করা দ্রোহিনীটা ওরা পক্ষীরাজ বলে একটা কিশোরদের কাগজ বেরোয় সেই জন্য আমাকে কিশোরদের মতো করে অনেক সিনটিন কেটে দিতে হলো আর কি কেটে কিশোরদের মত করে ওটা ছাপ কোনটা খুব আমি সম্বোধন করেছি এখন ডান্স করে শীতোষুরি বলে আমার নামটা হয় না শিবতোষ বাধুরি বলে লিখতাম হ্যাঁ হ্যাঁ অন্য নাটক দেখি থাকে ভেতরে কত কিছু মানুষ পেয়ে গেলাম নামটা বাবার নাম আশুত সাদুক আচ্ছা না ছেলেবেলা যেমন সকলে বলতে বাবার ছেলে তখন আমার ভাই হয়নি আর অনেক বোন তা আমার চাল চলন দিকে সবাই বলতেই আর হচ্ছে তাই তাই হিসেবে